আসসালামুক রহমত লিারকাত আলহামদুলিল্লাহ রবিলমিনাত রসুলহরিমাবাদমিহমাধল খালকন প্রশংসা আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি মানব জাতির নিকট তার বাণী আল কোরআন নাজিল করেছেন আমরা পূর্বের অনুষ্ঠান গুলোতে বিশেষ করে কোরআনুল কারিমের সোরা আল বাকার বিজ্ঞান বিষয়ক কতিপয় আয়াত নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা সামনে এগিয়ে যাচ্ছিলাম এবং এরই ধারাবাহিকতায় আমরা পবিত্র কোরআনের বাকার ২০ নম্বর আয়াতটিকে সামনে নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেখানে মানুষ সৃষ্টির কথা আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেছেন এবং আল্লাহ সুবাহ মানুষকে তার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন এক নম্বরে আল্লাহ রবুল আলামিন। মানবকে কেন সৃষ্টি করেছেন উদ্দেশ্যটি বর্ণিত হয়েছে আবার দ্বিতীয়ত পাশাপাশি আল্লাহরবুল আলমিন মানবকে সৃষ্টি করেছেন এই তথ্যটি বিশ্ব মানুষের সামনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ সব আন সমগ্র বিশ্ব জগৎটিকে যখন সৃষ্টি করেছেন আমরা সেই সৃষ্টির সূচনা লগ্নে যখন আমরা ফিরে যাই আমরা বিজ্ঞানের দৃষ্টিতে বর্তমান আধুনিক এই কসমোলজি যাকে বলা হয় এই মহাকাশ সৃষ্টির তথ্যগুলোকে যখন আমরা অনুসন্ধান করি তখন আমরা দেখতে পাই যে সেখানে আল্লা সুবাহানুয়া তালার একটি হুকুম কুন শব্দ যেখানে কার্যকর ছিল আল্লাহ রবুল আলমিন নির্দেশ করেছেন কুন আর এটি বিজ্ঞানের আবিষ্কারে প্রমাণিত হয়েছে এটি ছিল আল্লা সুবাহানুয়া তালার একটি বিশাল বড়, ভয়ঙ্কর মহা বিস্ফোরণ যে বিস্ফোরণটি সংগঠিত হয়েছিল অতীব ক্ষুদ্র একটি সময়ে আমরা যদি সময়ের বিচারে বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা এই পৃথিবীর অধিবাসী আমাদের জন্য যে সময়ের হিসাব ঊর্ধ্ব জগতের অধিবাসীদের জন্য সময়ের হিসাব কিন্তু এক নয় এমন কি একই সৌরজগতে আমরা যারা বসবাস করি আমাদের এই পৃথিবীর সময়ের সঙ্গে বৃহস্পতি গ্রহের সময়ের মিল নেই অপর্যপরি আমাদের সাথে পার্শ্ববর্তী সেই শুক্র গ্রহের সময়ের সঙ্গে আমাদের সময়ের অসামঞ্জস্যতা এই পবিত্র কোরআনের ভিতরে আল্লা সুবাহান এক আয়াতের ভিতরে ঘোষণা করেছেন যে তোমরা যে দিন গণনা করো এই দিন আল্লা সুবাহান তার নিকটে যে দিনের হিসেব বা সেখানকার সেই ঊর্ধ্ব জগতের সময়ের যে বিষয় তা মানুষের এই সময়ের পঞ্চাশ হাজার বছরের সমান সেখানকার একটি দিন সুতরাং এই সময়ের পার্থক্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবাহন তালার ওই সৃষ্টির সূচনা লগ্নে একটি কোন শব্দ উচ্চারণ করতে হয়তো এক সেকেন্ডের যাকে বিভাজন করে দেখানো হয়েছে একটি সেকেন্ড সময় এজন্যই সময় বিজ্ঞানীগণ গবেষণা করে দেখেছেন যে আল্লাহ এই কোন শব্দটি বিগ ব্যাং বা মহা বিস্ফোরণ ঘটানোর জন্য যে সময় টুকুর প্রয়োজন হয়েছিল তা অতি ক্ষুদ্র সময়ের উপরে যদি আরো ক্ষুদ্র করে একে ভগ্নাংশে পরিণত করা হয় তাহলে সেই সময়টির যে অতি ক্ষুদ্র সময় নিরূপিত হয় যে সময়টিকে কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করার সুযোগ পৃথিবীর কোনো মানুষের হয়নি অথবা কখনো হবে না এর চেয়েও অতি স্বল্প সময়ে ঘটেছিল এই বিশাল সৃষ্টির সূচনাটি যা একমাত্র আল্লাহ সুবাহানাহাতা তিনি জানেন তো এই সৃষ্টির ভিতরে আল্লাহ রব আলমিন মানব জাতিকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা আমরা আমাদের পূর্বের অধিবেশনে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হলো আল্লাহরাবুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন আসমান সৃষ্টি করলেন এর ভিতরে তিনি সৌরজগৎ সৃষ্টি করলেন সৌরজগতের উপরে বিশাল বড় এই মহাকাশ মহাকাশের বিস্তৃতি আল্লাহরবুল আলমিন লক্ষ লক্ষ নয় হাজারো হাজারো কোটি কোটি অসংখ্য অগণিত তারকা পুঞ্জ দিয়ে তিনি আকাশকে সাজাইলেন যে সম্পর্কে আল্লাহ সুবাহ আমাদেরকে এইভাবে এরশাদ করেছেন লাহা মিন ইসাম সেই আকাশের দিকে তারা কি দৃষ্টি নিক্ষেপ করে দেখে না যে আকাশকে আল্লাহ তারকা পুঞ্জ দিয়ে এবং সেটিকে সুশোভিত করেছেন আল্লা সুবাহানহালা কত বড় সূক্ষ্ম সৃষ্টিকর্তা একমাত্র আল্লা সুবাহানহাত এত বিশাল সৃষ্টি তৈরি করার ক্ষমতা রাখেন আমাদের এই বিশ নম্বর আয়াতে আল্লাহ মানুষকে। জানিয়ে দিয়েছেন কাবলি কুম যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন তত্তা কুন তাহলেই তোমরা আল্লা সুবাহন তাকওয়া অর্জন করার যোগ্যতা লাভ করবে তোমরা হবে প্রকৃত মানুষের জন্য সৃষ্টি করেছেন এই বিষয়টাকে অত্যন্ত সুস্পষ্টভাবে আলোচনা করেছেন সেটি হল আল্লাহ বিছানা স্বরূপ তৈরি করে দিয়েছেন যেখানে তোমরা সহজে বিচরণ করতে পারো এটি মানুষের চিন্তা গবেষণা করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের ইঙ্গিত বহ আয়াত যেখানে আল্লাহরুল আলমিন जमीन के विछाना स्वरूप सृष्टि कथा घोषणा कर घोषणा ट मध्यम आल्ला सुबह मानुष के पृथ्वी आल्लाहर से हुकुम पालन करानुष मानुष्ठ कल्याण जी पृथिवी आज समग्र विश्वव्यापी समतल भूमि जदिता आकृति गोलकार अथच मानुष के विचरण करमत्कार भाव सृष्टि যে মানুষ আজ সেখানে চলতে পারতেছে মানুষ সেখানে রাস্তাঘাট তৈরি করছে মানুষ সেখানে তাদের গাড়ি এবং তাদের যানবাহন নিয়ে ছুটে চলছে তাদের যাবতীয় কাজকর্ম করতেছে এত চমৎকারভাবে এই পৃথিবীকে আল্লাহর আলামিন সৃষ্টি করে মানুষের জন্য এটাকে তার অনুকূল করে দিয়েছেন আবার এর পাশাপাশি আল্লাহরবুল আলমিন যে বিষয়টি আমাদের সামনে উল্লেখ করেছেন সেটা হলো আ যিনি আকাশকে মাথার উপর ছাদের মতো করে সৃষ্টি করেছেন স্বাদ যেইভাবে মানুষকে আশ্রয়ের একটা ঠিকানা হিসাবে চিহ্নিত হয় আকাশ মানুষের যেন মাথার উপরে একটি ছাতার মতো ছায়া হয়ে সেটা অবস্থান করছে আল্লাহ এই আকাশ সম্পর্কে অন্য আয়াতের ভিতরে তিনি এইভাবে ঘোষণা করেছেন যে তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখো না যে আল্লাহরবুল্লা আলমিন যাকে সৃষ্টি করেছেন তার ভিতরে কি কোন তোমরা ত্রুটি বিচ্যুতি তোমরা দেখতে পাও নিশ্চয়ই না আবার এই আকাশকে আল্লাহরবুল্লা আলামিন এই যে ঊর্ধ্বে সংস্থাপন করে রেখেছেন আবার আকাশ সম্পর্কে আল্লা সুবাহানুয়া তালা বিশ্ব মানবকে অবহিত করেছেন যে আকাশ একটি নয় দুটি নয় মানুষের উপরে আল্লা সুবাহানুয়া তালা সাতটি আসমানকে সৃষ্টি করেছেন এই যে কোরআনের মহাবিশ্ব সৃষ্টির যে তথ্যগুলো যে ইনফরমেশনগুলো এগুলো বর্তমানে শুধু নয় সমগ্র বিশ্বব্যাপী পৃথিবীর সকল আকাশ বিজ্ঞানী। মহাকাশ নিয়ে যারা গবেষণা করে এই মহাকাশে যারা গমনাগমের অথবা বসবাসের জন্য পথ খুঁজে এইগুলো হচ্ছে তাদের জন্য এক উজ্জ্বল নিদর্শন এবং এগুলো হচ্ছে আলমিন এখানে এই আকাশ জমিনের এই অবস্থাটি বর্ণনা করেই শুধু শেষ করেন নাই তাদের জন্য সুশীতল বৃষ্টির ধারা বর্ষণ করেন যার দ্বারা আল্লাহ সুবাহ মৃত জমিনকে জীবিত করেন এখানে এই যে বৃষ্টি বর্ষণ করার বিষয়টি কিভাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় বৃষ্টির পানির উপাদান মানুষের জন্য বৃষ্টির পানি কি কল্যাণকর ভূমিকা পালন করে এবং মানুষ কীভাবে এই বৃষ্টির পানি থেকে তাদের জীবিকা সংগ্রহ করে আল্লাহ আল্লা সুবাহ তার এই নিয়ামতের কথা তার এই সৃষ্টির কথাটি এই পর্যায়ে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন আবার সেই সাথে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে চলে এসেছে যে আল্লাহরবুল্ আলমিন একই আয়াতের ভিতরে একদিকে তার জমিনের সৃষ্টির কথা আসমানের সৃষ্টির কথা আকাশের ভিতর থেকে রহমতের বৃষ্টি দ্বারা বর্ষণের কথা এবং সেই সাথে সাথে আবার ফলমূল উৎপাদনের যে একটি প্রক্রিয়া একই আয়াতের ভিতরে এতগুলো তথ্যকে সন্নিবেশিত করে যেন মানুষের জ্ঞান বিবেচনা ও আলোচনা ও গবেষণাকেই একটা উৎসাহিত করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার বিরতির পর আমরা আবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসব ইনশা আল্লাহ আশা করি ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন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 पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पिस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 रात नौट आप सकाल साढ़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 Watch Little Wonders at their best. Bishoy Shishwurah. Aaj son-da-cha-t-tai-a-puno-sham-prachar. Shokal Agarotai, Bangladesh-e, Peace TV, Bangla-e. As-salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Amra, birutir agya je Bishoyti niya alo-chanakur silam je. Eje moha visho আমরা এই বিশ্বের সৃষ্টি রহস্যময় বিষয়গুলোকে বর্তমান যে মহাকাশ বিজ্ঞান বর্তমানে এসব বিষয়ে অতি উন্নত উচ্চতর গবেষণা পরিচালিত হয়েছে এবং মানুষের সামনে অনেক অজানা রহস্য উদ্ঘাটিত হয়েছে যেগুলো পাঠ করে যেগুলো অনুধাবন করে একজন বিবেকবান মানুষ মাথাকে নত করে আল্লাহ আল্লা সুবাহানুয়া তালার দরবারে সিসদায় লুটিয়ে পড়ে যে আল্লাহ রবুল আলমিন কত বড় এই আকাশ সম্পর্কে আল্লাহ সুরা মুলুকের ভিতরে আল্লাহর আলামিন এই আকাশ সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন যে তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো আল্লা খালাকা সাবা আকাশকে যিনি সৃষ্টি করেছেন এই যে সাত আসমান একটি গুরুত্বপূর্ণ তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম যখন মেয়রাজ গিয়েছিলেন মক্কা মহমা থেকে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো সেই বাইতুল মকদাসে সেখানে তিনি নাবী আম্বিয়া সালামদের সঙ্গে সালাদ আদায় করলেন অতএব সেখান থেকে পরবর্তী সাইহাদিসের বর্ণনা মোতাবেক যে তাকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ করে সাতটি আসমানকে অতিক্রম করে নিয়ে যাওয়া হল আমাদের মনে কিন্তু এই প্রশ্ন আসে যে বর্তমান যে বিজ্ঞানের সেই শক্তিশালী যে দূরবীন যন্ত্র সেই টেলিস্কোপ দিয়ে মানুষ যখন সেই মহাকাশের অসংখ্য অগণিত দূরে মিলিয়ন বিলিয়ন মাইল দূরে অবস্থিত গ্রহ তারকাগুলোকে তারা খুঁজে বের করছে এবং একটি তারকার আকার আয়তন বিশেষ করে যে কোটি কোটি তারকার অবস্থান আবার ব্লাক হলে কি করে সেখানে অন্ধকার গহব্বরে হারিয়ে যাচ্ছে এই গ্যালাক্সিগুলোর ভিতরে যে এই বিশাল আয়োজন এবং সমাবেশ এগুলোর পরেও কি অন্য কোথাও আকাশ নামে অন্য কিছু আছে বর্তমানে বিজ্ঞানীদের কাছে বিশেষ করে এই মহাকাশ বিজ্ঞানীদের কাছে যে বিষয়টি তাদেরকে এখনো রহস্যাবৃত করে রেখেছে অনেক ক্ষেত্রে যারা অনেকেই অস্বীকার করে যে আকাশ বলতে কিছু নেই কিন্তু আমরা পবিত্র ভিতরে এই বিষয়টি। অত্যন্ত স্পষ্ট করে আল্লাহ আল্লা সুবাহ যেখানে কোনো শব্দের অথবা কোনো ভাষা অথবা বর্ণের ক্ষেত্রে কোনো প্রকার রূপকতার আশ্রয় নেওয়া হয়নি বরং সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কোল হেন আপনি বলুন সামাওয়াতি। সাত আসমানের রে এখানে সেই আসমান সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ সুবাহ তিনি যে কৌশল এবং তিনি যে পদ্ধতি ব্যবহার করেছেন আমরা এটি আলোচনা করার আগে সাতটি আসমান নিয়ে একটু আলোচনা করতে চাই দরজার কাছে জিব্রাহিল্লামকে জবাব দেওয়া হলো মাম্মা আকাইয়া জিব্রাহল আপনার সঙ্গে কে আছে তখন বলা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আকাশের এই দ্বার রক্ষক তাকে জিজ্ঞেস করলেন আদেশ করেছেন অতএব তার জন্য দরজা খুলে গেল এবং সেখানে তাকে সালাম দেওয়া হলো এবং সেখানে সাক্ষাৎ হলো আদম আলাহি সঙ্গে সাক্ষাৎ হলো সালাম হলো কথা হলো বিনিময় হলো এরপরে আবার তাকে এই প্রথম আকাশের উপরে সৃষ্টি রহস্যময় জগৎগুলোকে সংক্ষিপ্ত পরিসরে উপরে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমান আমরা এই প্রথম আসমানের প্রথম পর্বটিকে নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে দেখব যে আসমান এটি একটি সুরক্ষিত ছাদের মতো এটিকে ভেদ করে যাওয়া মানবীয় কোনো শক্তির পক্ষে সরাসরি সম্ভব নয় আমরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালামের হাদিস থেকে আলোকে আমরা এবং ফেরেস্তাদের মাঝে আলোচিত বিষয়গুলোকে তারা শ্রবণ করে এবং সেগুলো মানুষের কাছে কিছু কিছু ব্যক্তির কাছে এসে পৌঁছিয়ে দেয় যারা সেই কথাগুলোর আলোকে কিছু ভবিষ্যৎবাণী করে মানুষের মধ্যে একটা বিশেষ ধরনের আলোড়ন সৃষ্টি তারা সক্ষম হয় তো এখানেও আমরা দেখছি যে জিন সম্প্রদায় প্রথম আকাশের সীমানা পর্যন্ত অথবা একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত তারা পারে। এই যে বিশাল দূরত্ব আজকের মহাকাশ বিজ্ঞানীরা অথবা তাদের গবেষণায় যদি এই দূরত্ব ধরা না পড়ে অথবা যদি তারা এটিকে উদ্ভাবন করতে না পারেন অথবা এটিকে যদি তারা প্রমাণ করতে না পারেন আর তারপর যদি তারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেন আকাশ বলে কিছু নেই তাহলে কি তাদের কথা চূড়ান্ত হয়ে গেল তাদের কথায় এই শেষ ফাইসালা হয়ে গেল ওটাকেই আমাদেরকে চোখ কান বন্ধ করে মেনে নিতে হবে অবশ্যই না কেননা একদিন এই অবিশ্বাসীরা বিশ্বনবী মোহাম্মদের ঊর্ধ্বাশে গমন তথা মেয়রাজের ঘটনাটিও তারা একসময় বিশ্বাস করেনি একসময় তারা বলেছিল এটি অসম্ভব স্বল্প সময়ের ভিতরে একটা দৌড় প্রান্ত থেকে এক প্রান্ত থেকে বহু দূরে অবস্থিত সেই কোথায় মক্কা মাজা সেই মক্কা মাজা থেকে সেই তথা ফিলিস্তিনের সেই বাইতুল বাইতাস পর্যন্ত এত দূর সময়ে অতিক্রম করে সেখানে পৌঁছে যাওয়া আবার সেখান থেকে উর্ধ্ব আকাশ প্রথম আকাশ অতিক্রম করে সাত আসমান পর পর ধাপে ধাপে অতিক্রম করে আল্লা সুবাহার নিকটে তার একক রাজত্বে পৌঁছে যাওয়া এই ঘটনাটিকেও একসময় অবিশ্বাসীরা অলিক কাল্পনিক মিথ্যা ঘটনা বলে তারা সেটাকে অস্বীকার করার চেষ্টা করেছিল তারা সেটাকে তার নিজের সত্যার পবিত্রতা ঘোষণা করে এইভাবে উল্লেখ করেছেন যিনি তার বান্দাকে একটি রজনীতে দ্রুতগামী এক বিশাল বাহনের মাধ্যমে যে বাহনটি আজও পৃথিবীর জ্ঞানীগুলিদের কাছে এক আশ্চর্য বিষয় হয়ে রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা কি অস্বীকার করব সাতাশ বলে কিছু নেই অবশ্যই সাজিয়ে সৃষ্টি করেছেন যেটি তার পবিত্র করে আনের স্পষ্ট করে ঘোষণা করা হয়েছে আল্লাধি খালাকা সাবা আসামা ওয়াতিন একটির পরে একটিকে আল্লাহ রব আলিন পর্যায়ক্রমে আকাশ সৃষ্টি করেছেন আমরা এই রজনীতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলহ্লামকে এই আকাশগুলোকে অতিক্রম করার যে যে দৃশ্য এবং ঘটনা বলি আমরা সেখানে দেখেছি যে এই আকাশ মহাশূন্যে সেই অদৃশ্য বহু দূরবর্তী জগতে অবস্থিত যার এলেম বলা যেতে পারে আল্লাহ সুবাহর কাছে স্পষ্ট হয়তো কোনোদিন মানুষ এমন কিছু আবিষ্কার করবে এই আবিষ্কারের দ্বারা পর্যায়ক্রমে এই আকাশগুলো মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠবে হয়তো মানুষ বিশ্বাস করবে যে আল্লা সুবাহ কোরআনের ভিতরে যে ঘোষণা দিয়েছেন সাতটি আসমানের মানুষ সেদিন সেই আসমানগুলোর সেই শক্তি অথবা উপলব্ধি করতে পারবে অথবা হতে পারে যে মানুষের কাছে এই সাত আসমানের রহস্য হয়তো কেয়ামত পর্যন্তই অজ্ঞাত অথবা অস্পষ্ট হয়ে থাকবে কেননা বিশ্বনবী মাধ্যমে আমরা প্রতিটি স্তরে স্তরে ধাপে ধাপে সাতটি আসমানের সন্ধান পাই যেখানে বিশ্বনবী রসুল্লাহ সল্ল্লাহ আলিহি আসাল্লাম জগতের সবচেয়ে সত্যবাদী ব্যক্তি তার কথার উপরে কোনো বিশ্বাসী কখনো এক কণা পরিমাণ অবিশ্বাসের তিনি এককভাবে আছেন। আর এটি হচ্ছে আল্লা সুবাহ সঠিক পরিচয় আল্লাহ আর সিস্তা যে আল্লাহ রসের উপরে সমাসীন যেখানে তিনি অবস্থান করছেন এবং যে একক এবংের জগৎ থেকে সমগ্র বিশ্বকে আল্লাহ করতেছেন তো আমরা এই আয়াতের শুধুমাত্র দিয়ে আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে আল্লাহ রব আলামিন। যিনি মানুষের জন্য জমিনকে বিছানা বিছিয়ে দিয়েছেন তো জমিনকে আল্লাপা কিভাবে বিছানা স্বরূপ তৈরি করে দিলেন এর যে স্তর এর যে প্রতিটি পর্যায়ে এবং বিশেষ করে পৃথিবীকে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ সুবাহা যে সমস্ত কেমিক্যাল যে সমস্ত উপাদান ব্যবহার করেছেন সমগ্র পৃথিবীটাকে এই যে সেই স্থানে স্থানে বড়ো বড়ো পর্বতমালাকে স্থাপন করে আল্লাহ হরবুল আলমিন জমিনটিকে কেমন করে তাকে একটা স্থিরতা তারকে একটা দৃঢ়তা স্থাপন করেছেন এই আলোচনাগুলো পবিত্র করে আনুল ভিতরে বহু সংখ্যক আয়াতের ভিতরে আল্লাহ হরবুল আলমিন সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন যেই বর্ণনাগুলো একদিকে একজন বিশ্বাসীর বিশ্বাসকে মজবুত করে তাকে আল্লাহ সুবাহর ইবাদতের জন্য তাকে উদ্বুদ্ধ করে আমরা এখানে আবারও সেই কথাটি ফিরিয়ে বলবো যে এই ধরনের সৃষ্টিগত করার আল্লাহরবুল্লা আলমিনের কি উদ্দেশ্য থাকতে পারে আল্লাহ হরবুল্লা আলমিনের কি পরিকল্পনা থাকতে পারে এক হলো তারা এই আলোচনা থেকে তাদের চিন্তা গবেষণাকে সম্প্রসারিত করে মহাবিশ্বের রহস্যময় এই বিষয়গুলোকে যখন তারা উদঘাটন করতে বেরিয়ে যাবে তখন তারা আল্লাহর সেই অপার অলৌকিক হবে এবং তারা আল্লাহর আলমিনীর কাছে যেন এইভাবে তার বিনয় প্রার্থনা প্রকাশ করবে রব্বানা মা প্রভু হে তোমার এই বিশাল সৃষ্টি জগৎ মাথার উপরে আকাশ আকাশের মাঝে লক্ষ কোটি তারকা যে তারকা দিয়ে তুমি সৌন্দর্য মণ্ডিত করেছ তোমার এই আকাশকে যেখানে তুমি সংস্থাপন করেছো এই আলোক বর্তিকার এক উজ্জ্বল নক্ষত্র আর সূর্য তার পাশাপাশি রয়েছে সেই অসংখ্য ওই যে সেই গ্রহ উপগ্রহ जेगुलटे सम्पर्कित विच्छिन्न हम पृथ्वी सबकिखलार विपर्य घिपर्यर अवस्था आलमीन आकाश यमीन तारका चंद्र यूर्बकि सृष्टि के जान मानुषर दान हिसाब घोषणा कर दिए आल्लाह रबुल आलमीन बोलते सबकिछ तुम्हारे सृष्टि हे मानव আর তোমাকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ সুবাহ ইবাদত করার জন্য এই কথাগুলোই আল্লাহ রাবুল আলামিন। আমাদের এই আয়াতগুলোতে তিনি আমাদের জন্য উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করেছেন হে পৃথিবীর মানব কেন তুমি ভুলে যাও আল্লাহকে আল্লাহর দিকেই তুমি ধাবিত হও তিনি হলেন তোমার স্রষ্টা তিনি হলেন রাব্বুল আলামিন। এই পর্বের আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওপারকাত লকার আপনার আপনার পারে কার তিন দুই তিন শূন্য এক